فاسألوا أهل الذكر إن ওয়ালাইকুম সালাম আ রহমতুল্লাহ আবার আপনি প্রশ্ন করেছেন বোন যে কোনো কারণে যদি তিন চার নামাজ কাজা হয়ে যায় সেই নামাজগুলো কি যে যার ওই নাকি একসঙ্গে আদায় করতে হবে আল্লাহ সুবাহ তালা বিধান আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আমরা মহানবী মাহমুদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করবো যেহেতু আল্লাহ সুবাহ তালা বলেছেন রসুল্লাহ হাসানা ইমানদারদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে মহানবী মহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ভেতরে আর খন্দকে যুদ্ধ যখন চলছে খন্দক খোলা হচ্ছে তখন খন্দকে খুলতে খুলতে সারা দিনের নামাজ মহানবী মহম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ও সারা সারাদিনের নামাজ চলে গিয়েছিল রাতের বেলার দিকে তিনি কি করলেন বিলালকে বলেন বিলাল আজান দাও বিলাল রাজি আল্লাহ তালা আনোহ আজান দিলেন অতপর করা হলো আজানো দিলেন আসরের নামাজ আদায় করা হলো একামত দিলেন তখন মাগরিবের নামাজ আদায় করা হলো এইভাবে তো যে নামাজ আগে সেই নামাজটাকে আগে এইভাবে আদায় করে পর নামাজ নামাজগুলোকে আদায় করে নিতে হবে ক্রা <muchas> ক্রাযে